তুমার নাম জব হোহ তুমে জি কবিন শৈতী পনা মান্লাহ কী শৈতান মরদূত সিল্লা শুরু অহরবান নেয় ہوں میں اللہ کی شیطان مردود سے بسم اللہ الرحمن الرحیم শুরু কামলে মেহরবানি মিল্গো ফলগো মুল গো ফল শাহদুল্লাহ শরীর ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <تصفيق> الذي أرسل إلى الناس كافة بسيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعود الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبس للذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري من تحت الأنعار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل فأتوا به متشابها وَلَكُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ بارك الله لنا ولكم في القرآن العظيم أولا إياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا اللهم لنا محمد وعلى اله واصحابه وسلم بلغ العليا بتمام عليه كشاف ذوال جماله حسنت جميع خصاليه صلوا الهي دکا دے ہمیں دیار مدينة الهي بنا ہمیں غبار مدينة بلغ اللعنة تشاغت جاب جماله حسنة جميع فصاله صلوه عليه وآله لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم نهاية قابل احترام শাহ সৈয়াদুদ্দিন রহমতুল্লা আলাই সমাজ কল্যাণ সংস্থা পরিষদ আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসম্মেলনের সভাপতি মধ্য আলী মোকার অবস্থিত সমাবেত সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালী অবস্থান অত্যন্ত শ্রদ্ধা মহবনের মাহান আল্লাহ রিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর আদায় করছি করে আমাদেরকে শরীর হওয়ার তৌফিক দান করেছেন আমাকে বলা হয়েছে জান্নাত জাহান্নাম এবং জান্নাতের নামক আর জাহান্নামের ভয়াবহ আজাদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই আমরা যা কিছু আলোচনা করব, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা আপনাদের মানাত এবং গ্রহণ করার ইচ্ছা এবং মনোভাব আছে তো ইনশাল্লাহ আর ভাইরাস দাঁড়ায় আছেন আপনারা কতক্ষণ দাঁড়ায় থাকবেন একটু কষ্ট করে মেহরবানি করে বসে গেলে আপনাদের জন্য আরাম হবে মহাবিল দেখতে সুন্দর হয় আপনারা যা থাকে বসে যান যেখানে আছেন এখানে বসে যান যদি বসেন তাহলে বোঝা যাবে যে আপনারা মানতে রাজি আছেন মেহরবানি করে বসে পড়ুন কেউ আমার আলোচনা ব্যস্তের আলোচনা একটু সময় আলোচনা করলে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ না আমাকে রেখে আপনারা চলে যাবেন আমি বললাম শেষ খাবারের শেষে আসে দই এরকম খাইলে খান নাইলে এলে ভালেন দাদা তো আমার অধিবেশন শেষ অধিবেশন অবস্থা হইল আল্লাহ আব্বুল আলমিন অসংখ্য অগণিত মখলুদ সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ হলো আশ্রফুল মখলুক কার জোর কান্ট্রি খেলা আরো জোর কান্ট্রি খেনা এই মানুষকে আল্লাহ আব্বুল আলমিন তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন ঠিক না আল্লাহ নিজে বলেছেন আবাদতের জন্য গোলামের জন্য সৃষ্টি করেছে তুই আবাদত কি আল্লাহ কি আবাদতের মুখাবি কি নাকি আমরা সকলে যদি আল্লাহ আবাদত করি গোলামি করি এতে কি আল্লাহর সম্মান বাড়বে আর এখন বাড়বে আমরা যদি সকলে আল্লাহ না করে সকলে যদি আল্লাহর গুলামী ছেড়ে থেকে আল্লাহর আল্লাহ সম্মান কমবে কমবেও না আল্লাহ এমন এক সত্তা যার কমতি নাই যার বাড়তি নাই যার লয় নাই যার ক্ষয় নাই তবে আল্লাহ কেন বললেন তার গুলামীর জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য তফসিল কারকরা লিয়াবুদুনের অনেক ব্যাখ্যা করেছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হইল লিয়া বুদুন আই লিয়ান মানুষের ফায়দা হবে হবাদত করলে তোমাদের লাভ হবে যেরকম ঠিকা মানুষ যদি আল্লাহর গুলামী করে আল্লাহ হত্য করে এতে মানুষের লাভ যখন লাভ আরো যেরকম কাল্লাভ মানুষের লাভ মানুষ আল্লাহর গুলামী করলে হত্য করলে আল্লাহ আব্বুল আলম কাদা দিয়েছেন হ্যাঁ আপনি সুসংবাদ প্রদান করুন আল্লাহ হ্যালো আপনি সুসংবাদ প্রদান করুন যারা ইমান নয়ন করবে আমার বন্দাদের মধ্যে যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে লাহাম্মদ রসুল্লাহ এই কালী মাজারা করবে এবং যারা নাকি করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য আল্লাহ রাবুল উল্লেখ করেছেন আল্লাহ আব্বুল আলমিন বলেন কি ইমান আনবে এবং আমলে আমল করবে আমি আল্লাহ আব্বুল তাকে জান্নাতুলো কোন জায়গার মেহমান জান্নাত জান্নাতুল বরদৌস তথা জান্নাত পেতে হলে পূর্ব শর্ত হলো ইমানদার হইতে হবে যেরকম কি হইতে হবে আরো যেরকম কি দার ইমান না আনলে নদীর বাঘ হইল খাতিন নেই দুনিয়ার সমৃদ্ধির জন্য দুনিয়ার জন্য দুনিয়ার ইজ্জত পালার জন্য সেখানে ইমান হোক সে কাবের সকলকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার সমৃদ্ধি দুনিয়ার উন্নতি বেঈমান কাবের দর্গ আল্লাহ রাব্বুল আলমিন দান করবেন দুনিয়ার ইজ্জ আল্লাহ রাবুল আলমিন যেমন মোমিনকে দিয়েছেন নাই। কে ধ্যান নাই ধ্যান নাই বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্ট এর নাম কি বুস তাহলে এই বুশ রাষ্ট্রীয় সম্মান হয়ছে না হয়ছে না আরো তো এরকম পায় নাই তাহলে আল্লাহ রাবুল কাকের দিকেও সম্মান দেন কাকের দের ইজ্জত দেন তার পবিত্র কোরআলের সৌরা এবং ইসরায়েলের মধ্যে উল্লেখ করেছেন তাহলে এই পৃথিবীর মালিক আল্লাহ যেরকমকে এই মালিক কে আল্লাহ যদি পৃথিবীর মালিক হয়ে থাকে রাজত্বের মালিক যদি আল্লাহ হয়ে থাকে প্রেসিডেন্ট হয় কোন যুক্তিতে যেরকম ঠিক না এটা আমার বুঝে ধরে না হেবাবি বলুন কোন আপনি বলুন আল্লাহা হেবাবি আপনি বলুন আয় আল্লাহ ক্ষমতা কার হাতে আরো কার হাতে সানমজুর বলব নাকি আরো ধরক বলব সমস্ত মিল কাজে যখন ঐক্যবদ্ধ হয়ে আসিছিল হুজুর সাল্লি সাল্লামকে নিশ্চিহ্ন করা হবে সাহাবাই কালামকে মদিনাত্রীকে নিশ্চিহ্ন করা হবে মদিনা নামে কোন জিনিস দেখা হবে না সবগুলো একখানে নিশ্চিহ্ন করা হবে আজ আফগানিস্তানের জমিনকে নিশ্চিহ্ন করার জন্য কাফের হয়ে নাম দিয়া আফগানিস্তানকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আসছে যেরকম দেখি না ঠিক না দিকতাম মোদিনাতিকে নিশ্চিহ্ন করা হবে সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এসেছে পনেরো হাজার সোলদার নিয়ে এদের মধ্যে চার হাজার সোল্ডার আছে সৈন্য আছে যারা এক একজন এক হাজার সৈন্যের মোকাবেলা করতে পারে একজন সাহাবি ছিলেন তার নাম হল সালমান হাসির দিন সে সালমান আমার বাড়ির তো মানুষ আমি দেখেছি বহিরাগত কোনো হামলা আসলে সেখানে আমরা বড় একটা খাল খনন করে যাতে করে দুশন আসতে না পারে অর্থাৎ আমরা যদি একটা খাল খুন করে ফেলি তাহলে আমাদের প্রতিহত করা প্রতিরোধ করা আমাদের তিন মাইল লম্বা সালমান ভারতির পরামর্শে খাল কন করার জন্য নির্দেশ দেওয়া হল সাড়ে তিন মাইল লম্বা দশ আখ গভীর পনেরো আখ প্রশস্ত এমন একটি খাল কলন করার জন্য প্রসুল যখন নির্দেশ দিলেন চল্লিশ আখ চল্লিশ জন লোককে দশ হাত জায়গা মাটি স্মরণ করার জন্য নির্দেশ দেওয়া হলো রসুলের নামও ঘোষণা করলেন সালমান করা হলো সালমান দাগ দিয়েছেন দাগের ভিতর দিয়ে তোমরা মাটি কাঁদবা সালমান ভার্সিক যে বন্ডক করে দিয়েছেন আল্লাহ রসুল এই বন্ডকের ভিতরে বিশাল একটা পাথর করে গেল যে পাথরটা ভাঙাও সম্ভব না উঠানো সম্ভব না আবার রসুলের দাগটা ডিঙ্গে দিকে শাল কনন করে নাও এটা যুক্তি সংগত নয় অর্থাৎ এখন কি করা যেতে পারে আল্লাহ হয়ে প্রতিহত করা কাবেরদের উপরে মুসলমানের বিজয়ী হওয়া এটা সৈন্যের বলে নয় অস্ত্রের বলে নয় ক্ষমতার বলে নয় খালের বিনিময় নয় এটা আল্লাহর সাহায্যে মুসলমান বিজয় লাভ করে যেরকম থেকে প্রচুরোধ করা যাবে এখন ভাতর কারো এখন তার ভাতর সরাতে পারে না হুজুর সল্ল ইসলামের কাছে বললেন হুজুর এখন পাথর তো পড়ে গেছে পাথর রেখে তো আমরা করতে পারতেছি না রসুল তখন নিজে ওই কুদাল নিয়ে এসে তখন পাথরে আঘাত করলেন রসুলের গায়ে এই পৃথিবীর চার হাজার পুরুষের গায়ে যেই পরিমাণ শক্তি আল্লাহ একা রসুলকে সেই পরিমাণ শক্তি দান করছিলেন হুজুর সাল্লিয়াম তখন সমস্ত শক্তি প্রয়োগ করে কোরআনের আয়াত করেন আর আঘাত করেন যেইমাত্র আঘাত করেছে আঘাত করার সাথে সাথে পাথরটা টুকরা হয়েছে ঠিক সাথে সাথে আগুন উঠেছে। রসুল তখন বললেন আলহামদুলিল্লাহ আবার যখন আঘাত করলেন আলহামদুলিল্লাহ সাহাবিরা জিজ্ঞাসা করেন ওগুল্লা নবী আলহামদুলিল্লাহ বললেন কেন রসুল বলেন যেই মাত্র আগুন জ্বলে উঠেছে ওই আগুনের পুকাতে আমাকে আল্লাহ রাবুল রোম সম্রাটের সমস্ত রাস প্রহাস বিল্ডিং গুলো আমার চোখে সামনে চলে ধরেছে যেইমাত্র বিল্ডিং গুলো দেখতে লাগলাম এমনি জিবরাই নামার কানে কালাকা ও নবী সেই দিন বিশেষ এমন একদিন আসতেছে সেই রুমের রাস্তা হাত আপনার উন্মতের পদ চলে এসে যাবে রসুল বলেন তখন আমি আল্লাহুল্লাহ বললাম আবার যখন নাকি আমি আঘাত করেছি আগুন চলে উঠেছে এই আগুনের প্রকাশের মাধ্যমে আল্লাহ সমস্ত রাত বালাখানা বিল্ডিং তখন আমার কানে কানে বললো ওই যে বিল্ডিং গুলো দেখা যায় সেই জন্য বিষয় নয় এই বিল্ডিং এর মালিক আপনার উন্মত হবে সেই জায়গাও আপনার উন্মতের পত তলে এসে যাবে রসুল বলেন তখন আমি বললাম আলহামদুলিল্লাহ আর সেই জায়গায় বলে কোথায় রুম সম্রাট আর হসু সম্রাট নাকি তার উন্মতের অধীনে এসে যাবে আমরা যখন বলি যে আমেরিকা মহাশক্তির মালিক সারা বিশ্ব এক হয়ে আফগানিস্তানের মতো ছোট্ট একটা দেশ হামলা করেছে ওসমানিল্লাহ আদিনকে হত্যা করার জন্যে চব্বিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছিল কিন্তু আমরা যখন বলি সেই দিন গুছিয়ে নয় এমন একদিন আসতেছে আমেরিকার হোয়াইট হাউজের এর ইসলামের পতাকা দিন হবে ইনশাল্লাহ তখন একদল আছে মুলাফিকের গুষ্টি আসেনি আরো যখন আসেনি না শেষ উসামিল্লাহ আদেন শেষ যেরকম বলে বলে না আসলে পরাজয় কি উসহামিল্লাহ আদেনের না বুসের সে বলছিল সারা বিশ্বের শক্তি আমার সাথে একত্রিত করে চব্বিশ ঘন্টার ভিতরে ওসামিল্লাহ দিনকে জীবিত অথবা মৃত বিশ্ব আদালতের সামনে হাজির করা হবে সেরকম টুকা চব্বিশ ঘন্টা গেল চব্বিশ দিন গেল চব্বিশ সপ্তাহ গেল ২৪ মার্চ যাওয়ার পথে উসমাকে গ্রেফতার করবে জোরের কথা তারা আর পর্যন্ত বুঝে হওয়া সম্ভব নয় জোর হিহ ঠিক না এতে প্রমাণিত হয়ে গেল চব্বিশ ঘন্টায় পার্লানা চব্বিশ সপ্তাহ পারলানা এতে প্রমাণিত হয়ে গেল বুঝের ভরা যায় জোর ঠিক না আরো জোরকান ঠিক না আর দেখা গেল তালেবান শেষ কারণে যখন নাকি মোরাফিকরা এইভাবে উপহাস করতে আরম্ভ করলো আল্লাহ তখন এই আয়াতনাদের করে বলেন হ্যাঁ ভি আপনি বলুন اللهم مالك الملك توتي الملك من تشاء وتنزع الملك ممن تساء أي أن الله تبير توتي الملك আল্লা যদি রাজত্বের মালিক পায় তাকে নমর কোন যুক্তিতে প্রেসিডেন্ট হয় স্বরং কোন হয়। কোন যুক্তিতে কীর্তনার ঘোষ রাষ্ট্রীয় ক্ষমতায় পায় এটা আমার বুঝে ধরে না আপনার বুঝে ধরে নি ধরে আপনাদের বাড়িতে গরু আছে নি আর নাই এই গরু যতক্ষণ পর্যন্ত জীবিত তাকে ততক্ষণ পর্যন্ত কেউ যদি তার গায়ে একটা আচর দেয় এমনি আপনি লাঠি শুধু এবারে জানু কার দুঃময়ের কুকুর যাদের সাথে দশ বছর ধরে কেস কয়েকবার গুলা গুলি লাডালাডি হইছে ওর কোর্ট মোটা হইয়া তাজা হইয়া জিভ বাইর করিয়া আর সলাইতে পারা না খালি এখন এখন দু সমৃদ্ধ হলো তার যে উন্নতি হলো হা না জোরে আরো যেরকম আপত্তি করেন কেন আপত্তি করেন না দুশ্মনের কুকুর আমার মরাজোয়ার খাবে কেন যেরকম ঠিক না দুশ্মনের কুকুর খাইলে আপনি আপত্তি করেন না আপনার মরাজোয়ারটা বাচ্চা পড়ে আছে রসুল তখন আপ দিয়ে সেটাকে বলেন ও সাহাবিরা এই মৃত প্রাণীরা কেউ তোমার পয়সাটা কিনে নিবা গৌর পয়সা মাননা দিল নিতাম না এই মৃত প্রাণী যেমন তোমাদের কাছে কোনো কাদর নেই কোন নেই কোন দাম নাই এই জন্য বুস আর কীর্তন বেমান কাঠের খাইলেও আল্লাহ রাবুল আলমিন কোন আপত্তি করে না ঠিক না দুই নম্বর হাত বিবাহের বাড়িতে হাত উদ্দেশ্য কেক আরো জোরে উদ্দেশ্যের বেলায় জামাই দেখা যায় নাকের মধ্যে ডিভা জোরে দিঘা মাখায় ডিভা দাঁড়াচ্ছে আর বট যারা তারা যারা ফ্যান পিঁড়া গেছে বুতামটা একটু খুললে দেয় যারা পাজামা পরি করে গেছে নিয়ারটা একটু খুললে দেয় যারা নাকি যাদের জন্য আয়োজন করা করো না বরযাত্রী ওরা খাইলো বেশি খাইতে খাইতে গলা পর্যন্ত আসে এটার কারণটা কি কারণটা হল জামাই এই কথা বলে আমি আজকে খাবারের জন্য আসি নাই আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য সম্পর্ক যদি হয়ে যায় এই বাড়ির যত মুরগি আছে হজম হবে যা চায় জনশক্তি সহি কোন আপত্তি নাই কারণ জানলাতের খাবার আমাদের কপালে নাই জোরে কন্টিক না আরো জোরে কন্টিক আল্লাহ তোমরা জমানের মতো খাও কামতের দিন তোমাদের কলমন্ত্রী সলমদি দুলা ভাই যায় হ্যাঁ সরিহতের বিধানে নাই শুধু জামাই যাবে কিন্তু আবার গেলে দরজা বন্ধ করে রাখে সালাপ দেয় আমাদের দেশের নিয়ম শিলুক দেয় আসসালাম আলাইকুম ভাই এনে জামাই আসে কি করতো আপনারা শিক্ষা দেয় না আমার কাছ থেকে এখানে আবার তারা কালাইকুম সালাম ভাই ওবা জামাই আসে বিয়ে করতো আমরা আইসি শোভা যেরকম ঠিক না ঠিক না দরজা বন্ধ করার কোন বিধান কিন্তু বন্ধ রাখা যাই হোক ওই দিকে যাব না একবারে যদি অলঙ্কার আন্দর মহলের ভিতরে মাথা নিচে করে বসে আছে ওই মহিলারা বরযাত্রীর জন্য না শুধু জামাইয়ের জন্য রিজার্ভ করা আছে না। কোন যদি কোনো বরযাত্রী উঁকি দেয় এমনি বাড়ির যেই দেখে নিয়ে উন্মুক্ত তোর জন্য খুলে দেওয়া হয়েছে ভিতরে আচলটা এই যে শাড়ির আচল এটার দাম তাম পৃথিবী বিক্রি করলেও আল্লাহ রসুল বলেন জান্নতিপুর গুল মানের শাড়ির আচলের দাম হবে না সেই কম অসে আছে রাস্তারে ভিতরে ঢুকো আন্দোর মহলে ঢুকো এমন উঠি মারে আমরা তো বরযাত্রী ছিলাম এখন আমি জানলাচির ভিতরে যেতে চাই আন্দর মহলে যেতে চাই বেরোস দিব আর বড় যা জাহান নামের ঘর হির হতোদের বরযাত্রীর ঘর সেখানে যা জাহাতির আন্দর মহলে তোর মতো বুসের জায়গা নাই আর যেরকম দুনিয়ার সমৃদ্ধি দুনিয়ার উন্নতি দুনিয়ার ইজ্জত পাইতে হলে ইমান শর্ত নয় ইমানদার হইতে হবে না কিন্তু আখ রাতের নিয়ামত পেতে হলে ইমানদার লাগবে নি না লাগবে না আরো যেরকম লাগবে কিনা আর বাবা কই লোক কাছে আব্বা যে আজরটা করেছিল আমার আব্বারের জাহান নামে নাও আল্লাহ ডাক ইব্রাহিম তুমি কি আমার বিধান ভুলে গেছো তুমি কি আমার বিধানের কথা মনে নাই ইমান না আমি আল্লাহ কা যেরকম ঠিক খেলা ঘুমাই গেছে তুমি আসতে বই হ্যাঁ সন্ধান যদি না পাই আমি সাতটা বের ছেলে হাত থেকে একটা পাবানা সবগুলো আমি করে ফেলবো যে রাস্তা দিয়েছেন ওই রাস্তা দিয়ে মেষ কামের গ্রাম আসত আবু হুড়ারা বলেন আমি রাস্তা বের হইয়া নাক কানতে আরম্ভ করালাম রামা আমি কোন পরে গিয়েছেন এমনি দিকে আমার নাচের মধ্যে বাগানের ভিতর থেকে আসতেছে তাই আমি চাইলাম বাগানের ভিতরে ঢুকার জন্য কিন্তু চতুর্দিকে ওয়াল দেওয়া ঢুকার কোনো রাস্তা পাই না হঠাৎ করে একটা গর্ত পেয়েছি ওই গর্ত দিয়ে আমি বাগানের ভিতরে ঢুকবো ঢুকে গিয়ে দেখি আল্লাহর হাবিব রামার চল্লির ওই বাগানের ভিতরে যেনমগ্ন অবস্থায় আল্লাহ দরবারে উন্নতি উন্নতি বলে জানতেছে আমি যা ইয়ে হাবিব আল্লাহুল আমিনের দরবারে আমি উন্নতির উন্নতি বলে কান্নকে সকল উম সকল মানুষ রসুলের উন্ম্মি খ্রিস্টান মধ্যে মুসিং মুসলমান সব তো রসুলের উন্মত যেরকম দেখে না দুই প্রকার একদল উন্মতের নামে আল্লাহ গুম্মা উন্নতি উম্মতের ভিতরে ইহুদি আছে উম্মতের ভিতরে খ্রিস্টান আছে উম্মতের ভিতরে মুসিদ আছে রসুল সকলের জন্য আল্লাহ আমি আপনার দরখাস্তা আল্লাহ আমার দরখাস্ত করে দরখাস্ত মঞ্জুর করে একটা সত্যের সাথে আমার উম্মদ কে আল্লাহ জান্ন দিছে এই মুহূর্তে রাস্তায় গিয়ে দেখাল জাননা মান হলো পড়বে আর তার যা হলো তার প্রতিদান হলো তা দেখালাল জান্না তার সত্য হলো দেখালাল জাননা আর তার ইা আর সত্য হলো লা ইলাহা আল্লাহ ব্যক্তি লা ইলাহা ইহ পড়বে তার প্রতিদান হলো জান্ন যে এখানে আপনার সন্দার পায় না এখন আমি গিয়া যদি বলিল মায়ের একটু মারুক ছোটো না আমরা সকলে মারবে বললেন তুই জুতা দিলাম জুতা যদি কেউ বিশ্বাস না করে আমার জুতা দেখাই বলেন বুকেন এই ঠান্ডা সন্দান পাইছি কুথায় বলবো করে আবু হা বলেন খাট ভালো বলছেন তুমি ওটা তাড়াতাড়ি কেমন এর কান তো বর্জ্য সর্মার কেউ সর্মা লাগেনা তো তো ঠিকই বুঝছে আমি কাকের দিকে মাত দিব না ইব্রাহিম আলিক ইসলাম ডাকাল তুমি তো তাও বলেছ ফোর মতের মায়ের কোনটা তো ঠিক তো দুইটা ঠিক হয় একটা না ঠিক হলো দুই ঠিক দিক যাবো দেখবা পর্যন্ত সমস্ত নামের আগুনে চলতেছে সেটা তুই চিনছি না আল্লাহ যা দেখবেন এটি হলো তোমার বাবা আজটা হ্যাঁ টা কু আমার আব্বা বুঝা সুরজা যায় না তো আমি করছি কেন করছেন সম্মান রক্ষার জন্য আমি তোমার আব্বার সুরক পরিবর্তন করে দিয়েছি জাতির লোকেরা তোমার আব্বা চিহ্নে তোমাকে লজ্জা দিতে না পারে আমি আল্লাহ সুরভ পরিবর্তন করে দিয়েছি শান্তি পাওয়ার জন্য আল্লাহ রয়েছেনমান আনবে আমি আল্লাহ তাদের জন্য আমার চরিত্র জান্ন করে রেখে দিয়েছি যাকে চোট বেহাস্ত দেওয়া হবে এই বেহাস্তরা হবে এই পৃথিবীর দশ পৃথিবীর সমান আর পুজোর কম না শুধু হ্যাঁ আল্লাহ আর কত বড় বলবো নাকি আর ওরকম ছোটরা বলতে গেলে কি সালাত টাকা আছে এইভাবে টাকা বর্শস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরো লাগাল হা একবার নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্প্রিড হয় এক হাজার বছরের রাস্তা যেতে পারে একবারে নিচে নামাইলে উপর দিকে উঠাইলে কয়েক হাজার বছর থাকবাই ইসলাম আমার শুধু পাকা দিয়া কিন্তু জামলা তের কোনো কোন কিনার আমি ফেলাম না এখন চিন্তা করেন মাঠটা যদি এত বড় হা জায়গা ইসলাম বলেন যেখানে মন তাহার থেকে পৃথিবী পর্যন্ত আসতে গেলে একটা মানুষ চোখ উপর দিকে তাহলে সেই জীব যদি সত্তর বছর পাঠা মাই যা মহাদামের কোন চিন্তা করেন মাঠটা কত বড় আর যান না কত বড় ধরে কর নিম্নে একশো তালা উপরে হইল ছয় হাজার বিল্ডিং আর গ্যাস্টের নিম্নে একশো তালা উপরে ছয় হাজার ছয়শ্টি তালা আজকে তাদের মাথায় পাকড়ি দেওয়া হলো আর যারা পড়েছে মমি সিং এর কামলা দরজা লাগাই ঘুমাইছে এটার বুঝতে পো আমি নিজে আমি নিজে ছবি না ফিরে আমি অনুমান করে হইনা পিছনে বুঝতাম না ভালোই লাগে রাত নিজের দাঁড়াই উবিনার নাম বর্তমানে সবিনার নাম রাখছি আমি বুন বুন তালামুনা কোনো দেখুন ঈশ্বর তালামু করাকুক আপনি কোরআনের দাম কত জানেন আল্লাহ করবেন হ্যাঁ কোরআনওয়ালা পড় আর চর তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থার জানা সেখানে হবে একশো তালা এক এক একটা তালা সত্তর হাজার করে কামড়া এক একটা কামড়া হলো পৃথিবীর সমান আরো যখন শুধু প্রত্যেকের দুই ঢাকা গাড়ি দেবো যখন একটা গাড়ি স্পেশাল আর একটা হলো সহরিবার যারা নিজে খালি মোটরসাইকেলের মতো কিন্তু ঘরটার নেই বলছেন এক একজন জানলাতিকে আট লক্ষ সাতেন দেওয়া হবে শুধু খাবার পরিবেশন করবে তাদের সংখ্যা হলো আশি হাজার আর ওরা কাজার আশি হাজার নিচে বাজার সত্তর জন্লা করছেন না এরপরে আবার দেখবেন আপনার না। সুবহানাল্লাহ দাঁড়ি নাই আমরা কই না তৈল ভালো ওখান থেকে সুরত ধরে এসেছি সুরত এখন ধরলই চলে এখন দাঁড়িয়ে থাকতে হবে এখন দাঁড়িয়ে পুরুষের বৈশিষ্ট্য এখন মুসলমান হাই তো ক্যালিমেলা চাও তো ওরা দেখা যায় হিন্দুরো ক্যালিমে খেলেছে কাপড় ঠিক না ঠিক না আপনি যে পুরুষ বুঝাবেন কেমন দাঁড়িয়ে লক্ষণ শ্রেষ্ঠত্বের লক্ষণ তারা এখন ব্যস্তে যাওয়ার পরে দাঁড়িয়ে থাকবে না শুধু একজনের দাঁড়িয়ে থাকবে ওনার নাম আদম আলিক ইসলাম যেরকম কি না আরো বেরকম কি না আদম থাকবে আর কারো দাঁড়িয়ে থাকবে না কেন উনি হলেন সকলের বাবা নাই সকাল দাঁড়িয়ে একটু শখ আছে এখন না, নাই মস্তানি মালকা চুল আল্লাহ বলেন চোখ যা ভালো লাগে সবই সুনানো হবে সবই যা হবে লম্বা চুল গলার মধ্যে স্বর্ণের চেন চেন যাওয়া শখ আসেনি আমাদের সমাজে নাই বুঝলে আমাদের সমাজের যুবকেরা বলার মধ্যে এখন স্বর্ণের চেইন দেখা যাবার জন্য স্বর্ণের চেন হাতের মধ্যে আমার কথা না পুরানো ব না আমার কথা বলছেন তাহলে আবার দুজো কাছে ঠিক লাগছে না আসল করুন তো রয়েছে সেখানে যেরকম দেখা গেল যে গলার মধ্যে আবার শুভ হান্লা লাম্বা হবে ষাট হাত হলো সাত হাত আমার দু হাত করছি সাত হাতি আর কাটাইবাস ভালো না হয় অনেক সময় মনে আশা রাখ হয় না ঠান্ডার রাজ শেষ ছাত্রে মনে হয়েছে একটা গগল গেছ সেই মাত্র টান দিছে সাবালেলা কেলে গা মানু বল জান্নাতির ভিতরে ইসলামের মতো হবে আর জীবনে কোনো দিন নিচ্ছি না দেহের ভিতরে ঢুকবেন আপনার জন্য যে এই উচ্চতা হলো আল্সিমা এই আয়াতের ব্যাখ্যা রসুল নিজে তস্ফির করেন বৌ সামনে আর আপনি স্বামী স্ত্রী দুজন যদি ভালো আসতে পারি মধ্যে তারপরে দুজন ভাইয়া প্রেম আলাপ করা যায় ওহ কত মজা যেরকম না এই সময় যদি আমার সাকর সাকরানি খাদম খুদানারা শরবত নি আসে চা নি আসে কফি নি আসে আই সুবহানাল্লাহ কেন শরবত নি আসে তাহলে আরো জমে যারা কন্ঠিনা ঠিক না ইতূফু আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবি মুবারিকা ওয়া তা'সিন মিন মাইন তখন দেখা যাবে কেকলি দিয়া শরবত নি আর এসে এসে শরবত দিবে আপনারা সামনে সামনে শামিস্রী ভাষা সুবহানাল্লাহি ওয়া হামদিহি এখন আবার যে টেবিল আছে এই টেবিলে তখন যখন নাকি শরবত খাওন নি আসছে আশি হাজার সাদেম খাবার মিশিয়া ওরা হাতে এখন চিন্তা করেন আশি আসি এক লক্ষ ষাট হাজার আসবে সত্তর হাজার তো আর কেন গোলাপলার দান নেই পুকুর বলা মাছ নাই পত্রিকা দেবো মেহমান আসলে আচ্ছা অর্ধেক প্রেক্ষা দেয়ার তো এমন এক জিনিস এটা বেহ যাওয়ার পরে তো দেখি দেওয়া লাগবে না আবার দিলে যা ইচ্ছা তা দেওয়া যাবে অসুবিধা নাই এখন ফেয়ার বুক লাগে না অর্ধেক রেখা এমনি আমি আল্লাহর পক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার প্লেট খাবার হাজির হইতে দেরি হবে না এইভাবে যখন নাকি খাবার নিয়ে আসবে সুহান আল্লাহ এক লক্ষ সাত হাজার প্লেট সামনে খাঁসি এরপরে এগুলা খাইয়া আবার টেবিল আছে না টেবিল দেয়া ইডো খাবার ভাই খাই জাল দিয়া কাই বানাইয়া এটা তো রুটি বানানো হবে আর মাছের কৈজা দিয়া যেমন দিব রুটিটা লাগাইয়া মানে মজা জীবনে হাই না মনে মোরা বড় শখ লাগে কিন্তু না ব্যাস্ত যাওয়ার পরে সেখানে মার্কেট আছে স্ত্রী করবে। এমনি দেখে দোকানে গেলে মালিক নাই শাড়ি একটা ছবি লটকা ছবির মধ্যে একজন মহিলা তিন ডে হাতে এমনি এমনি দেখে গো এইটা বইলে বলা আছে সুন্দর একটু দেখা কইচে দিদি আসেনি গান শুনানি একটা হারাম না হারাম আর সারো মাজ হারাম সারো তরিকা হারাম যেরকম ঠিক খেলা আরো যেরকম ঠিক খেলা এখন এইটা বিভিন্ন নামে হোক আমাদেরকে গান যেহেতু হারাম এই জন্য গান শুনি না এখন না এই জন্য একটা শব্দ লাগাইছে আচ্ছা করে তারপরে দিলা কুলুরা ভায়ানা করছে নবী তোর যায়ী শুন তোর ভায়খানা করছে এই পায়খানা যদি আমি লেখা দেয়খানা যাই যখন আর যেরকম গাই ভাবে আমাদের সমাজে এখন ইসলামী গান ধরেছে গান আবার ইসলামী কারণে কি বাড়ি কি গান ইসলামী গান যেরকম আসেনি তুমি যদি বলা হয় তো এটা হারাম না হারাম আরো যান হারামা বলা করে যারা গান গায়ে রাখ কোন কিতাবে লেখা আসে গো হারাম যা তোর মাথা গান যদি আরাম হচ্ছ বিলা লেখি আজান দিত গান যদি আরাম হচ্ছ বিলা লেখি আজান দিত আজানের সাথে গানের কি সম্পর্ক অন্য কোন সম্পর্ক আছে এই বাতিলের কাম হয়ে যায় আমাদের আমাদের দেশের একজন গায়ক সুহান আল্লাহ আপনাদের সিরাজের প্রসিদ্ধ গায়ক তার নাম আমির উদ্দিন আসেনি আমি তার কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে কটাক্ষ করা হয় কিছু কিছু গান আছে যেগুলা ইসলামের উপরে আক্রমণ হয় কেউ যদি ইসলামের বলে যদি ইসলামের বিধিবিধান আক্রমণ করে তখন তার ইমান তাহে আরো যা গান তার কিছু লিখিত গান আমার কাছে জমা আছে বলবো আরো যা গান বলবো দেখা দি আপনাদেরকে আল্লাহ হবে কুহুর না বাঁচো কুহুরি নকল করলে কুহুর হয় না কথা বলছি আমি বোঝাবার জন্য বলতেছি আমরা আপনি কি গান গেছেন আরে মসজিদ যদি আল্লাহর হবে নদী কেন কোরআন যদি আল্লাহর কেতাব হবে তেলচুরা কেনি আর কি বোঝা গেল মসজিদ যদি আল্লাহর গড় হবে নদী কেন বাঙে মাঝে মাঝে নদী মসজিদ বাঙে না চলে সে বলতে মসজিদ যদি আল্লাহর গড়ে বল তো কালেকা চলে বুঝা গেল এটা আল্লাহর গড় না ধরলে তেল চূড়া বা উলু কিছু খাইল তারপর কোরআন যদি আল্লাহ হবে তেল চূড়া কেন খায় তেল বুঝা গেল কোরআন আল্লাহর কিতাব একবার আমরা গুচ্ছা দিয়া করমুল্লা জি কোরআন বুঝাবি যেমন বুঝবার যায় এখন পুরান না যেরকম দেখেন ঠিক না এমন আমাদেরকে দেখেন প্রথম কুসংস্কারে নৃত্য করে দিয়েছে আবার দেখা যায় নবীর গান গাছ যেরকম গাইনি আর ওই কঞ্চুমের গীত আবার কোন একটা এমন ঘটনা দেখাতে পারে জিব্বার টান দিয়ে সেরে ফেলবো যে হাতের উস্পানগুলি মেলা করেছিলেন তা তো কেবেননি রসুল খারাপ কাপড় পরিদান করে মা ফিরে ওই যে হ্যাঁ হাতের কিনার বসা ছিলেন এমন কোন ইতিহাস এমন কোন ঘটনা যদি কেউ কোন কোরআন কিতাবে দেখাতে পারে জিব্বার টান্দেশে ফেলে দেওয়া হবে সম্পূর্ণ মিথ্যা বানানো সাহাবিদের উপরে প্রতাক্ষ করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র যেরকম আসেনি আসিনি সম্পূর্ণ মিথ্যা প্রতিভাবে সাহেবদের প্রতি তারা কথা বলে ইমান থাকবে না যাইব না মরমাইছে আসলের নামে খবর নাই মহরমাইলে দেখবা খরচ রোজা রাখে না মহ্রমাইলে রোজা রাখে জুতা ভাড়া দেয় না তেল মাথার দেয় না তরকারি খায় না নিরামিষ খায় পানি খায় না সরবত খায় আন আমার ছাত্র জমান আমি একজন গেছি দেখেছি লঙ্গে কুলডাইয়া তারপরে একবার বিশ্বাস দেখে দেখা হয়ে রাখা আর অন্যরা যোগান দেয় তুই দেখা করতামনি আরে কাছে হাসান হুসেনের নাম রস উদ্যোগ করিয়া কম বলতে হয়ছে না এখন চিন্তা করেন অথচ হাসান হুসাইনের নাম আছে নিনা অন্ত না। আসেনি আমার কাছে তো টাকা নাই তবে হ্যাঁ আমি নবী তোদের গুড়া দোড়ানোর শখ টা মিটাই দিই ওরানের শখ কেমনি মিঠাবেন রসুল ডাক বলেন আমি নিজে ঘোরা হইলাম আমার পিছু তুই উঠে যা একটা কি কবাস বুড়া দৌড়াই আচ্ছা গুড়া দৌড়াই না নিজে দৌড়ি না নিজে দই গুড়া দৌড়ানির শখ মিটানি আমার পিঠে ঘুরছে আমি এখন গুড়া হয়ে গেলাম গুসাইন রসুলের পেটে উঠছে উটাই বান্না আর গুড়া তো দৌড়ে আমার গুড়াতে এমনি রসুল হাবুর করে দৌড়ে হুসেন তুলে না গুড়া তো একটা লাগামটাকে লাগাম টানলে লাগান না টানলে আরাম লাগে না শখ মিটে না চুল ধরে টান রসুলের পিঠে নাচে এই অবস্থায় শালিবাচুর মুসলিমের পুনর গড়ের ভিতরে ঢুকছে ঢুকিয়া গিয়ে আবার আল্লাহ আকবর আল্লাহ করে যার মর্যাদা তামা পৃথিবীর সৃষ্টি করা হলো হুসেন নাচি না রে এটা আমি মোহাম্মদুর রসুল নাচি হুসেনের দাম আসেনি আরেকগুলো গান আসেনি বলতামনি নানা না আমরা তো মনে করেন না আমি সারাছি বার্তা আমার আরো সমস্যা আছে করে নানা সাপাচ্ছে আপনার শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ আপনার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি রসুল বলে হুসাইন কার সাথে তুমি তুলনা দাও আমি রসুল আমি তোমার নালার দাম অনেক বেশি এমনি হুসাইন বেশি আমার বেশি তোমার পিসি লোক আমার থেকে তোমার আপনার আব্বাকে আমার আব্বা আব্দুল্লাহ আব্দুল্লা শুধু আব্দুল্লাহ আগেও কোনো ডিগ্রি নাই পিছনে কোন ডিগ্রি নাই আপনার আব্বা হলে শুধু আবদুল্লাহ কেনে কি ডিগ্রি আছে আর আমার আব্বাকে আপনি ছিলেন হুসাইনের আব্বারে চিনা আর হুসেনের আব্বাকে রসুল শিনুন না আপনি আমার আব্বা ছিলেন কত আব্বাকে আমার আব্বা হল মদিনার সবচেয়ে বড় আলম আমার আব্বা হল আসাদুল্লাহ গালিব আল্লাহ ভ আমার আব্বাহ আমি কোন ফিরুষের ছেলে আর কি আছে বলো কারো বলতে হবে চলে বলুন আপনার মাকে আমার মা না শুধু আমি না কোন আপনি আমার এবার চিন্তা আপনার মা আপনার নানি কে আমার নানি মদিনার এক মহিলা ক সাধারণ মহিলা কে চিনে কি দাম আছে আপনার নানি কিন্তু আপনি কি আমার নানি কে ঘোষণা করেছেন এই চারজনের মধ্যে একজনের নাম খাদিজাতুল খবরা কন্যা আমার নানি চারজনের মধ্যে একজন আমার নারী প্রথম তিনি বিনা প্রশ্নে মুসলমান হয়েছেন না প্রশ্ন হইলাম কোবরার ডাকবে আমি অপেক্ষা করতেছিলাম কোন দিন কোন দিন আপনি বলবেন খাদি জাগো আমি মোহাম্মদাস থেকে নবী তুমি কি জানো করব না কারণ আমার বিয়ে হইলে ও আদা করেছিল আমার স্বামী গ্রহণ না কিন্তু একদিন রাত্রে স্বপ্নে দেখি ওই আকাশের পূর্ণিমার চন্দ্র আমার ফুলে এসে বসে গেছে আমি তার ব্যাখ্যা করার জন্য তুই বড় ভাগ্যবতী তোর কহাল বড় ভালো কালি জা দেখলাম আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে এতে ভাগ্যবতী কি হইলাম এমনি ডাক দেখ আকাশের পূর্ণিমার চন্দ্র ন এটা আমেনার পূর্ণিমার চন্দ্র রাহা তুল নীলার মনে হয় বী হইয়া সর্বপ্রথম তোর কলইয়া আশ্রয় নিবে আল্লাহ আকবাস এই জন্যে আমার প্রশ্নের কোন প্রয়োজন নাই বহু দিনের লালিত আর আমার আকাঙ্ক্ষিত হয়েছেন আল্লাহর পরে জার্মার জাদা সেই সৈলরিনের অত্যন্ত আদরের স্ত্রী যার কথা রসুল কখনো বলতে পারেন না তুমি আমাকে খাদিজার বেলায় মনে কষ্ট দিও নাশা শুনে রাখো তোমরা সকলে আমার সুখের দিনের সাথে আর খাদিজা আমার বিপদের দিনের সাথী আমি কখনো বলবো না তিনি হলেন আমি হুসেনের নানি বলং দেখি আপনার নামের চাইটা আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম কতমান নানির মর্যাদা আমার নানির থেকে অনেক অনেক গুণ বেশি আপনি কোন মহিলার নাতি আর আমি কোন মহিলার নাতি আর নানা কইল মতিনার ওয়াহাবাহ মিয়ান্নাতি ওয়াহ মিয়ান্নাতি আর কই মুহাম্মুর সমান করতে আপনি আমি কান্নাত বলো দিদি তোমার নানা কে রসুল আসে আর চোখের পানি ছেড়ে দিয়ে কানলে হুসেন রে এত বড় বুদ্ধি তোর কেমনে হইল হুসে বলি তোর নানাকে আমার সম্মান তামাত্মদুর রসুল্লাহ আমার নানা বলুন আপনার নানা থেকে আমার নানার সম্মান বেশি না কম রসুল বলেন তোর নানার সম্মান অনেকগুণ বেশি তোর তো বুদ্ধি কেমনে হইলো দাবি করলে তোর দাম বেশি আর যা কিছু বললে সব আমার সম্মানই বললে না। আমার হাসান করলাম। যদি অনা হয় আমার হাসি হইব আমি চ্যালেঞ্জ করলাম বিশ্বের যত মুসলিম রাষ্ট্রপ্রধান আছে কাবের বাদ দিলাম বিশ্বের যত মুসলিম প্রধান আছে সমস্ত রাষ্ট্রপ্রধানের চেয়েছে কোন অংশী খারাপ ছিল না ঘুমায় গেছেন ইয়াদি ছিল কোরআনের হাতে ইয়াদি ছিল কি জানেন নি সে ইসলামী জাহাজ আন্দোলনের সেনাপতি ছিল তার ভালো ছিল সে নামাজ ছিল ইসলামের বিধান হইল মসজিদের ইনাম যিনি হবে তিনি রাষ্ট্র চালাইবার যোগ্যতা থাকতে হবে আর যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি বাইতুল মুাম মসজিদে ইমাম অতি করার যোগ্যতা থাকতে হবে যার মধ্যে মসজিদেরই নামে রাষ্ট্রপ্রধানের যোগ্যতা নাই এরা এখানে দেখা গেছে হুসেইন ছিলেন ইমামতি করার যোগ্যতা আছে রাষ্ট্র চলাইবার যোগ্যতা আছে এদের কিন্তু রাষ্ট্র মতো যোগ্যতা আছে কিন্তু মসজিদের ইমামতি করার মতো ফরেজ গাড়ি নাই এতটুকু এই ব্যাসকমে তার হাতে বয়াত গ্রহণ করল না বরং মহাদা প্রমাণ করে দিলেন গড়ে গায়ে হাত বাতিল কে আগে চুকানা কোনদিনা আদর সত্যিকার লাঞ্চুত হয়ে গেল আমরা পদস্কলন হয়েছে জোরেকন ঠিক না ঠিক না এখন আসুন গান গায় মহরণে গান গায় কাছে মালি রানে যাইতে সকল গান শুননেওয়ালা যারা নাকি গান দুনিয়ার গান শুনবে না নাচ গান শুনবে না আল্লাহ রসুল বলেন জান্লা তির ভিতরে কণ্ঠে তাকে গান শুনানি হবে কথা আর ভাতা কি পরিমান হইবা বোমায় গেছেন গে কিছু করবেন তো কি পরিমান ভাতা হইব হিসাব নাই তোর ঠিক না দেখ গান না এটা হাদিস বলবো হাদিসটা ভুল পরীক্ষিতা কইবুল ওনানুরমা তু বালানু বলি মানুনা সু এত আরবি কইসি বাংলা কইতামনি আর তোরা কখন বলবো নানুল খালি দাতু ফে যে স্ত্রী কোনোদিন তোমাদের কাছ থেকে দূর হবে না তোমাদের কাছে চিরস্থায়ী স্থায়ী চিরঞ্জীবনী সবসময় আমরা তোমাদের পাশে থাকবো ফালানু কখনো দূর হব না তুমি আজকে পেয়েছো হয়তো তোমার মরণ হয়েছে নাহলে স্ত্রীর মরণ হয়ে গেছে আর নাক দিয়ে ফেলেছ আমারও মনন নাই জীবনে জানলাতির তুই তালাক নাই এমন স্ত্রী পাইলা যে স্ত্রী জীবনে কোন দিন দূর হবে না এমন স্ত্রী আরো অন্য উল্লেখ করেছেন রসুল বলেন উল্লেখ করেছে এমন কুরপরি তোমাদের জন্যে নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি জীবনে দিন তোমাদের চোখে দেখে নাই কানে জীবনে কোনো দিন শোনো নাই অন্তর কোনো দিন কল্পনা করো নাই সুন্দরের কারণে হাতের কবজি যদি পৃথিবীতে বাইর করে দেখায় সূর্যের আলু অন্ধকার হয়ে যাবে মাথায় এক গাছি চুল বুঝিয়াম না পৃথিবীতে বাড়ি করে দেয় তাম পৃথিবী লাইট দিয়ে আলোকৃত করলে ওর গুলমানের চুলের কারণে সমস্ত লাইটের আলু অন্ধকার হয়ে যাবে হাসি দিলে সকলটা হচ্ছে মরিদি বাবা এত জেন্লাহ জোর La ilaha illa Allah La ilaha illa Allah La ilaha illa Allah Muhammadur Rasulullah Jannatiri bitore Jibra'il kese brahman kortte Fatat kurudukun shadda divilte Taburubi chortte ghatra kastte Alay Jibra'il, kya mo shadda diye তজুল্লি সামনে আমি তাবর ভিতর টিকা আপনাকে দেখে মুসকি হাসি দিয়েছিলাম আবার দাঁত জি বেরো হয়েছে দাঁতের আলোতে জাননা চমকা উঠেছে পায় কানার গাছটি আসে যেরকম আসেনি না নাই ফসা রক্তের টাঙ্কি আসেনি মুখের মধ্যে আর নাকের মধ্যে কানের মধ্যে চোখের মধ্যে ময়লা আসেনি মুখের মধ্যে দুর্গন্ধ আসেনি কিন্তু আল্লাহ রাসুল বলেন এমন স্ত্রী যে স্ত্রী তোমাদের তাদের পেটের ভিতরে পায়খানার গাছটি নাই পশা রক্তের টাই নাকের ভিতরে কানের ভিতরে নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা আটলান্টিক মহাসাগরে যদি একটু তুতু ছেড়ে দেওয়া হয় কেমন এই আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মেশকে আমলে নায় গ্রান যুক্ত হয়ে যাবে এমন হর পরে ডাক দিয়ে বলে আমাদের মতো স্ত্রী সব সময় থাকবো কোনো দিন দূর হবে আজকে আমাদের অবস্থা দুনিয়াতে বিয়ে করার পরে যখন নাকি প্রথম বিয়ে করলেন তখন তো বছরের যুবতী যখন নাকি ষাট বছর হয়ে গেল তখন দেখা যায় দাঁত আর ন্যায় এমনি দেখা যায় আমাদের অঙ্গ প্রসঙ্গে কোনো পরিবর্তন হবে না প্রথম রোজুন যেমন পেয়েছিলেন কোটি কোটি অসংখ্য অবনৈত বৎসরের ভিতরে আমাদের অঙ্গ প্রতঙ্গের পরিবর্তন হবে না স্ত্রী পেয়েছ যাতে দেখা গেছে আপনি বিয়া করছেন যত বালাস্টি হোক মারামারি না থাকলেও গাল হোলা হলে হইলেও আছে যদি এখন আসেনি জানা বাড়ি যেবো কইস আপনি কোচানে একমাস পরে লো যাবো এখন একটু ব্যস্ত আছি যেই মাত্র তার মন মতো না যত বালাস্ত্রী হোক আচ্ছা শাড়ি আনার যে শাড়িটা বুঝেছে ইটার দাম পাঁচ আমি বেতন ভাই তিন হাজার আর দুই হাজার টাকা করব দিয়ে আচ্ছা কদিন দিবো নে আচ্ছা কালে গা এই শাড়িটা মন মতো আনতেলাম না না। তার মন মতো কাপড় না দিলে গাল ভুলায় বাবার বাড়িতে বাধা দিলে গাল ভুলায়ীবনে কোনোদিন কাপড় দেওয়া লাগে না সাবান দেওয়ান লাগে না প্রসাদি দেওয়া লাগে না বাবার বাড়ি নাই বাবার অতএবাজিয়া তু ফালু সব সমীর প্রতিবো কোনদিন বেজার হব না আমার মতো স্ত্রী পাইয়া তোমার জীবন ধন্য তোমার মতো স্ত্রী পাইয়া আমার জীবন ধন্য আবার এখন দেখেন না আমাদের দেশে যদি এরকম হয় বহু সুন্দরী হইলে জামা যদি সুন্দর না হয় একটা জামা গেছি আগা মাথা ঠিক নাই র জালনাথের ভিতরে এমন পুরুষ তোমার পুরুষ তো এমন সুন্দরের কারণে আমার মতো স্ত্রী পাই যেমন তুমি আর আমিও তোমার মতো স্বামী পাইয়া আমার জীবন দন্য এত সুন্দর পুরুষ আল্লাহ পুরো আমিন আমার স্বামী দিলেন ভাই আমার এই জন্য জালনাথের ভিতরে গান শোনানো হবে এই দুনিয়ার এখন আর যদি আল্লাহর বিধান না মানো আল্লাহর হুকুম যদি না মানো আল্লাহ জানায় নাকি আল্লাহর বিধান না মানবে তাদের জন্য আবার রাখা হয়েছে জাহান নাম সেরকম কি রাখা হয়েছে আরো এখন কয় হাজার প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে প্রত্যেকটা মুখের মধ্যে বত্রিশটা হাজার করে দাঁত আছে এক একটা দাঁত হলো উহ পাহাড়ের সমান গভীর কি পরিমাণ জান নামটা গভীর কি পরিমানবুড়ার নত্রিকা বরণিত হঠাৎ করে যখন নাকি আল্লাহ এবং তার রসুল বালা জানেন কিসের শব্দটা হইলো রসুল ডাক দেবুরাল থেকে একটা পাথর সুরে পড়েছে ওই পাথরটা নিম্নে পৌঁছতে গিয়া সত্তর বছর লাগছে সত্তর বছর পরে জাহান নামের নিচে গিয়ে ধাক্কা লেগেছে এই ধাক্কায় যে শব্দ হয়েছে এই আমাদের সকলের কানে কত বড় হইব বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই জাহান নামের সম্পর্কে রসুল বলেন এই কানের লতির থেকে কাত পর্যন্ত মাঝখানের ফাক্তা হবে মক্কা মদিনার ফাটার সমান অর্থাৎ আড়াইশো মাইল সময় নিচের টুট নব্বই গী টুট নব্বই গরিকে দাবি দিবের দাঁত গুলো মস্তিষ্ক দাবাই দিবহানো আল্লাহ রসুল বলেন যদি জাহান থেকে একটা মানুষ হয়নি কেন ব্রিজে রাখা হয় তাহলে শেরপুর এলাকার সমস্ত লোক দেখে অকর সব শেষ এমনি আবার রসুল কান্দে সদুখ কান্দে আর কান্দে হজুরাখানায় চলে গেলেন গিয়া দরজা বন্ধ করে দিয়েছে আমার পারমিশন না পাইয়া দরজা খুলো না এ কোন সময় গেল এল্লা ঘুম এবং আবুল হাসান সাহেবের মতো লেখাছেন রসুল এবার যখন কান্না শুরু করে দিয়েছে মায়ের পানি নেয়া দেয় রসুল পানি গ্রহণ করে না সাবান নিয়ে দেয় সাবার কথা কই চালে বক্তা ভাইয়া যায় তফসিরে জ্বালা লাইন যারা পড়েন সবচেয়ে চোদ্দির কিতাব আর হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে চোদ্দ কিতাব হলো মেসকা শরীফ যেরকম কি শরীফ জালালাইন পড়তে পারে এবং ভয়রা অন্যরে বুঝাইতে পারে মেস কাছুরি পড়তে পারে এবং ভয়রা অন্যরে বুঝাইতে পারে এতটুকু যোগ্যতা যান নাই সরিয়ে থাকার পরিষ্কার লেখা হয়েছে তার ওয়াস হারাম এবং তার ওয়াশ শোনন হারাম এ একটা ডিগ্রি যান নাই তার কাছ থেকে ট্যাবলেট খাইলে বিহদের সম্ভাবনা আসেনি কি বিহদ একবার এই বই দেখিয়া ডাক্তারি করে ট্যাবলেট করে গ্রামের গ্রামে লইয়া গেছে গিয়া আটটা হ্যাঁ এমনি একবার গলা ফুলা ক ভাই গলা ফুলছে ওষুধ আছে নিকা আছে কে ফাল জমিনও এমনি বেডার লোহা গরম করিয়া বেটার পায়খানা রাস্তা মাঝে লাগাই আহ আর বেটা চিল্লাই রুগি করে শিক গরম করে লাগাইতে লাগাইতে বলবে কিতাব কুলে দেখুন হঠাৎ বোঝা যায় কিতাব কুললে দেখছে না আপনারা দেখতাইনি যেরকম না এখন কয়েক কিতাব আছে কোনো কিতাব আছে কবই আছে কেন দেখি বই কত কোন ডাক্তারের চি রা আচ্ছা ফাঁটা উল্টাও ফাঁটা উল্টা হচ্ছে বলে দেখে রয়েছে রুগী যদি চতুর্ষ্প হয়। সতেরো জানুয়ারি চিকিৎসার মানুষের চিকিৎসা কি একরকম আমাদের দেশের ডাকায়া গোয়াল যায় আর আমাদের গরো গাছ খায়না ভেতটা খোলা কা আমার গরো গাছ খায়না ভেতটা খোলা ঠিক আছে মাটি শুয়াইছে শানের পরে এখন দেখা যায় জিপবার ঠান্ডা লবণ আর তেল আট লাগাইয়া মরাইয়া একটা আর লোহার সুই গরম করিয়া ইয়ে করে আর গাছি ঠিক না ইটা করিয়াছিয়া জীববার লবণ দেয়া লোহার সিক গরম করে লাগাই দিয়া এখন আসলে কিছু দেখা যায় ফুলা ভালো হয় রুচি এখন যদি আপনি ডাক্তারের কাছে বলেন মরণের মরণ না এখন কয় ঠিক লেখা যে গলা ফুলা রোগ যদি হয় তাহলে লোহার শীত গরম করে ফাগানা রাস্তার বুঝে না তার দ্বারাও ইসলাম এবং ইমান আমল নিরাপদ নয় জোরে কন্টিনা ঠিক না এটা বেলা দুমবা কাললে দে আরে উদ বেড়া তুমা বুনিতে করেন কতটুকু বাসা যোগ্যতা না বলে আমার কথা বিশাল না বলে ক্যাচেটুন নেন ক্যাচেটের মধ্যে আছে বুনিত মুখে লাগায় না বুনিত বেলে মুখ লাগাইছে না কি ওয়াদের মধ্যে বুনি হয় শব্দটা এখন এমন কোন আদিশ নাই আমার চ্যালেঞ্জ দশ লক্ষ শহীদ আদিশের ভিতরে তিন দিন পর্যন্ত রসুরের কুচ পাওয়া গেছে না এমন কোন দেওয়া যদি কেউ দেখাতে পারে আমার কান তুই খেড়ে ফেলবো কোন আদিশ নাই রসুল তিন দিন পর্যন্ত খোঁজ নাই রসুলের একদিন খোঁজ না থাকলে পাগল হয়ে দিত এমন নাই অসুস্থ সময় দুজন সাহাবির কাজে ভোট দিয়া এরপরে মসজিদ যাইতেন যতদিন পর্যন্ত পারছেন নিজে ভরাইছেন আর যেদিন না ওনার পরিবর্তে আবির দিককে ইমামতের স্থান দিয়ে আসছেন যেরকন ঠিক না ঠিক না আরো যেরকম ঠিক উঠ বেরা দুমবা সব গাছ গায় না আসলে ঘটনাটা কি করতামনি আর তোর বলবো করে বলে না তুমি দরজা খুলো না পানি দেয় পানি গ্রহণ করে না শুধু ইমামতি করে আবার কানতে কানতে খুজুরা শরীর এসে দরজা বন্ধ করা দেয় এখনই অবস্থায় শুধু কান্দে আর কান্দে না কিচ্ছু না শয় হ্যাঁ দিকে বেজাল করতো আমরা কথা আরো তোর চেন তাহলে এই দিকে ওই দিকে না এখন তাকায় দেখুন শুধু মস্তিদে আপনাকে একটা মুহূর্ত না আমার দেখা যায় আমার কলিজারটা খাবার না থাকলে আপনার চারার দিকে তাকাইলে আমি দরজা খুল না তোমার আব্বা যদি গড়ে ঢুকে গো আমি আমার উন্মতের জন্য কান্দতে পারবো না কান্দার মাছ অসুবিধা হয়ে যাবে আহবর ব্যর্থ হইয়া চলে গেলেন তিনি যখন চলে গেলেন তখন দাঁড়ালেন হজরত কুমার হজরত আমি আমার বল কোদি কোদি খ্রিস্টান বেঈমান আপনাকে কষ্ট দিয়েছে বলুন আমার কাছে আমি আমার উন্মতির জন্যে কান্দতে পারবো না তখন দেখা গেল উমর ব্যর্থ হয়ে চলে গেল দাঁড়ালেন হজরত আলী রসুল আমাকে দিয়েছেন কে আপনাকে কষ্ট দিয়েছে আমি আলী ফিরো হইয়া মদিনায় এসে আপনারা খুঁজে বের করেছি আমার জিন্দগির একশো বিশ বয়সে আপনার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবী এত বড় বিচারি তিনি ইস্তম ধর্ম গ্রহণ করে সময় ওনার বয়স হলো একশো বিশ কালের সময় সালমানের বয়স হলো সাড়ে তিনশো এত লম্বা আয়াত কোন গুলাম হইয়া কত মাছ খাইলাম কত নির্যাতন মুখ করলাম আপনার আদরে মুসলমান হয়েছি নবী আপনারা ঘোষণা দিয়ে যান সন্দেহের যুদ্ধের মধ্যে দুইটা দল হয়ে গেল আর একদল মহাজির সালমান যদিও মহাজির আজ থেকে আমি সালমানকে ঘোষণা করে দিলাম সালমান হলো আমি নবীর পরিবারে আপনি না বলেছেন আমি আপনার ফ্যামিলি রবি আপনি যদি কানতে পারব না সালমান দাঁড়ানের হজরত ফাতেমা আপা গো আজকে তিন দিন হলো গো হাসান হুসেন কথা ভুলে গেছেন আপনি ফাতেমার কথা ভুলে গেলেন ফাতেমার কথা কেমনে ভুলে গেলেন পা আবাক আপনি কি মনে করেছেন আমি আবু বাকর আমি অমর আমি আলী আমি সালমান দরজা না খুললে ব্যর্থ হয়ে চলে যাবো আল্লাহ দরজা যদি না খুলেন আমি পাঠার এই জায়গায় হতে পারে তথাপি দরজা না আমি আমি পা